আলহামদুলিল্লাহ রবীলিন নবীন মোহাম্মি আজমাইন আমরা বিগত শেশনে যেটা আলোচনা করেছিলাম একটা হাদী রসুল্লাহাদ করেছেন মনকান ওমান কানাইম নীল্লাহ আলিয়াম আখের ফালি ইউক্রেম দিফাহ যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের প্রতি ইকিন করে ইমান আনে সে ব্যক্তি ভালো কথা বলুক নয়তো চুপ করে থাকুক আর দুই নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে সে তার প্রতিবেশীকে কষ্ট না দিক তিন নম্বর বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে সে তার মেহমানের মেহমানদারি করুক এখন আমরা আসছি দ্বিতীয় বাক্যর দিকে যেখানে বলা হয়েছে প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার কথা যে ব্যক্তি আল্লাহ এবং আখ রাজী একই করে সে প্রতিবেশীকে কষ্ট না দিক প্রতিবেশীর এত দায়িত্ব এত হক অনেক হাজিস এই বিষয়ে আপনারা হয়তো শুনেছেন পড়েছেন জেনেছেন কিন্তু আমরা কতটুকু আমলে নিয়ে আসতে পেরেছি কতটুকুন এর হক আদায় করি সেটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় একটি হাজি সে রাসুল্লাহ ইমানদার নয় আল্লাহর কসম ঐ লী ইদার নয় আল্লাহর কসম ঐ লী ইদার নয় সাহবাই জিজ্ঞাসা করলেন মান ইয়া রাসুল কার কথা বলেন সে ইমানদার নয় কার কথা বারে আপনি বলছেন লা যে ব্যক্তির কষ্ট থেকে ক্ষতি থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয় সেই ব্যক্তি ইমানদার হতে পারে না কত বড় কথা আমাদের প্রতিবেশী আমাদের কাছ থেকে নিরাপদ আছে কি না তার উপরে আমাদের ইমান নির্ভর করছে প্রতিবেশীর এই যে কষ্ট দেওয়ার কাজ এটা অনেক বড় নিকৃষ্ট কাজ কারণ হচ্ছে বাইরের একটা লোক যদি একটা লোককে কষ্ট দেয় একবার আসলে কষ্ট দিয়ে চলে গেছে কিন্তু প্রতিবেশী যদি কষ্ট দেওয়ার অভ্যাস থাকে তাহলে পাশে আছে সারা দিন রাত কষ্ট দিতে পারবে প্রত্যেক দিন কষ্ট দিতে পারবে তার কষ্ট থেকে বাঁচা মুশকিল আছে এই জন্য প্রতিবেশীর কষ্টটা বড় খারাপ জিনিস আপনারা বুঝেন যে তাদের লাইফটা ভেরি ডিফিকাল্ট ঝগড়া করবে রাত দিন খামাকা আপনাকে অশান্তিতে ফেলবে ছেলে মেয়ে টুকটাক করে ফেলে এটা নিয়ে ক্যামত করে ফেলবে তাই না ছেলে মেয়ে টুকটাক করে ফেলে এটা নিয়ে ক্যামত করে ফেলবে তাই না প্রতিবেশী খারাপ হয়ে গেলে মানুষের অনেক কষ্ট হয়ে যায় এই জন্য নবী করিম সাল্লা খারাপ প্রতিবেশী থেকে আল্লাহ তালা কাছে পানা চেয়েছেন তিনি একটা দোয়ার মধ্যে বলতেন আল্লাহমাইনি মোকামা যা আল্লাহ থাকার যে জায়গা আছে আমার আবাসস্থল সেখানে খারাপ প্রতিবেশী পাওয়া থেকে আপনার কাছে পানা চাই যারা শহরে বন্দরে ঘর ভাড়ি ভাড়া তাড়া নেন তারা ঘর বাড়িটা কত সুন্দর এটা দেখার পাশাপাশি আরেকটা জিনিস দেখতে হয় প্রতিবেশী কেমন বা বাড়ি করতে হলো বাড়ি কিনতে হলো পারমানেন্ট প্রতিবেশী যদি খারাপ পড়ে যায় সেটা মানুষের জন্য একটা অভিশাপ মানে যেন হয়ে যায় যারা খারাপ আচরণ করে প্রতিবেশীকে তাদেরকে আলো এত ঘৃণা করেন একে হাজিসে আসলো সাহব একেরাম একজন মহিলা কথা আলোচনা করলেন যে এই মহিলাটা খুব ভালোই নামাজ কালাম রোজা নফল রোজা নফল নামাজ দান খয়রাত ভালোই করেন বেশ আমলদার লোক জিজ্ঞাসা করা হল যে তার প্রতিবেশীর সঙ্গে সে কেমন ইল্লা তার প্রতিবেশী তাদের সঙ্গে সে খুব খারাপ ব্যবহার করে তারা তার ভয় অস্থির থাকে তার জবান ছুটলে মুখ ছুটলে খবর আছে। এই একটা সমস্যা শুধু কিন্তু এমনি খুব ধার্মিক খুব দিন দাঁড়িয়ে আছে রসেলাম বললেন হি হাফিনার এই মহিলা যাহার নামী সোজা আনসার আর কোন কথা নাই সে মহিলা যাহার নামী আরেক মহিলা কথা আসলো এই মহিলাটা বেশি নামাজ কালাম পড়ে না অল্প মানে হয়তো ফরজটাই পড়ে নফলের কাছে নাই তাহাজ গুজান না ফরজ রোজা রাখে এত নফল রোজার ধার ধারে না এত ধার্মিক এত এবাদতে ব্যস্ত না এত দাঙ্ করে না সামান্য কিছু দেয় দিলে তার হাতে বেশি কিছু উঠে না কিন্তু একটা জিনিস ভালো আছে পাড়া প্রতিবেশী তার ব্যাপারে খুব হ্যাপি সে কাউকে অশান্তিতে রাখে না কাউকে কষ্ট দেয় না কারো সঙ্গে দুর্ব্যবহার করে না এই খবর শুনে রসুল্লাহ সাল্লু আসলাম বলেন হিয়াফিল জান্না এই মহিলা জানলাতে চলে যাবে খালাস সোজা জানলাতে চলে যাবে তাহলে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার কী নিয়ামতের জিনিস আর তাদের সঙ্গে খারাপ ব্যবহার কত কষ্টের জিনিস একবার রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রতিবেশীর কথা বলতে গিয়ে বললেন সাহিদুলকে বললেন আমার কাছে জিব্রাইল আল সাল্লাম এসে প্রতিবেশীর হক সম্পর্কে অনেকক্ষণ বক্তৃতা দিলেন অনেক নসিহত করলেন প্রতিবেশীকে এভাবে ব্যবহার করবেন প্রতিবেশীকে এরকম ব্যবহার করবেন প্রতিবেশীকে এত গুরুত্ব দেবেন আমি চিন্তা করলাম এই কথাও বলে কিনা এখন আশঙ্কা হয়ে গেল যে আপনি মারা গেলে আপনার সম্পদও পাবে প্রতিবেশী এই কথা বলে কিনা আমি এরকম চিন্তায় পড়ে গেলাম এত ওসিয়ত করা শুরু করল জিবরিল আমি মনে করছিলাম আল্লাহ জানে এখন আমার ওয়ারিস হিসাবে প্রতিবেশীকে ঘোষণা করে দিতে হয় কিনা এরকম খবর বলে কিনা এর দূর অবশ্য বলেন নাই তাতে বোঝা গেল কি পরিমাণ নসিহত ওনাকে করা হয়েছে আরেকটি হাজিসের কাছাকাছি অর্থ সেই ব্যক্তি ইমানদার হতে পারে না যে ব্যক্তি পেট খায় অথচ তার পাশেই তার প্রতিবেশী অভুক্ত থাকে তাহলে আমাদের কোনো প্রতিবেশী যদি ক্ষুদায় কষ্ট পায় তাহলে আমাদের খাবার থেকে কিছু অংশ তাকে অবশ্যই দিতে হবে তার এত হক ইমানদারি হয় না এই হকটা আদায় না করলে এখন প্রতিবেশীর কিছু আদব তিনি আমাদেরকে শিখিয়েছেন আপনার বাড়িতে ওয়াল আছে আপনার নিজের ওয়াল ওয়ালের ওই পাশে প্রতিবেশীর বাড়ি তার বাগান তার এরিয়া এখন সে একটা কাজ করছে কাজ করতে গিয়ে আপনার ওয়ালের মধ্যে একটা লাখড়ি ঢুকাতে হচ্ছে বা তার একটা শ্যাটো দিয়েছে বা শেড দিয়েছে এইটার কারণে আপনার ওয়ালের মধ্যে একটা কিছু রাখতে হয়েছে একটা কাঠের কিছু বানিয়েছে ফ্রেম বানিয়েছে আপনার ওয়ালের মধ্যে লেগেছে সেটা তার ওই সাইডে আপনার ওয়ালটা ঘেসে সে কিছু করেছে এরকম কিছু করলে লাই আম না আর না আহ রকম যা রাহু আমি ইয়াকারিতে খাসন ফিজি দাঁড়ি প্রতিবেশীকে তুমি মানা করো না তোমার দেওয়া ওয়ালের মধ্যে যদি সে একটু ছিদ্র করে তার একটা কাট ঢুকাইতে হয় একটা কাঠের টুকরা ঢুকাইতে হয় কোনো কারণে কিন্তু একটা রড ঢুকাইতে হয় তার বাড়িতে ওখানে একটা রশি লাগাবে তোমার এখানে একটা রড ঢুকিয়ে তারপরে রশি লাগায় একটা কাঠ ঢুকিয়ে রশি লাগায় কিছু একটা করে এরকম এটা মানা করো না এটা প্রতিবেশীর হক আমার ওয়ালের হাত দিস কেন আমার ওয়ালের রড ঢুকালেন কেন এটা প্যারেক গাড়লেন কেন এভাবে মানা করো না প্রতিবেশীর হক এরপরে এমন যদি হয় যে আপনার গাছ আছে আপনার বাগানে গাছটা পড়ে গেছে প্রতিবেশীর মাথা এরকমকে বাঁকা হয়ে প্রতিবেশীর বাগানে পড়ে গেছে তার ছেলেমেয়েরা যদি ওখানে ফল পড়ে যায় ওদের খাওয়ার অধিকার আছে তাদের বাগানে পড়েছে তাদেরকে খেতে দেন এটা নিয়ে তারপর করা যাবে না যে আমাদের আম গাছের আমকে তোমরা কেন পেরে নিলা এগুলো কনসিডার করতে হবে এরপরে প্রতিবেশীর আরও অনেক হক আছে ক্ষতা না করুক গুণা সব জায়গাতেই গুণা জেনে ব্যাবচার সব জায়গাতেই জেনাব্যা বিচার কিন্তু কেউ যদি প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা ব্য বিচারে লিপ্তি হয় বা তার মেয়ের সঙ্গে বা তার পরিবারের কোনো সদস্যের সঙ্গে তাহলে এই গুণাটা অনেক বড় গুণা হয়ে যায় সাধারণ জেনা থেকে কয়েক গুণ বেশি হয়ে যায় আর এই সমস্ত জায়গাতেই কিন্তু গুণাটা বেশি হয় এই জাতীয় কারণ অতি সহজেই প্রতিবেশী পায় কখন তার স্বামী নাই ওই সময় সুযোগ নিতে পারে আল্লাহ মাফ করুন এই জন্য আরও বেশি সতর্ক করা হয়েছে এ ছিল হাদিসের দুই নম্বর বাক্য যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান আনে ইমান থাকে ইমান রাখে সে সেজন্য প্রতিবেশীকে কষ্ট না দেয় আরও আছে কষ্টের ব্যাপারে আপনি মনে করেন প্রতিবেশী ঘুমাবে রাতের দশটা এগারোটা বারোটার দিকে এখন আপনি শুরু করলেন কি ওয়ালের মধ্যে এখন আপনি কিছু একটা ফিক্স করবেন কিছু একটা ঠিক করবেন এখন হাতুর নিয়ে এসে পিটাচ্ছেন রাতের কথা বাজে এগারোটার সময় বারোটার সময় এটা ঠিক হবে না আপনার ঘরে মেহমান আতিতে আসে আোর গোল সমানে চলছে এই বেচারা ঘুমোতে পারছে না সাবধানতা না এখন এতটা হয়ে গেছে মানুষ ঘুমাবে এখন আসতে কথা বলো সরে পড়ো কেটে পড়ো আপনি ঘরে চিল্লাচিলি দোয়াদৌড়ি অনেক করেন ধুম করে আওয়াজ হয় ওই বেচারা ঘুমাতে পারে না এরকম হয় না মাঝে মধ্যে অনেকের ঘুম কিন্তু খুব সেন্সিটিভ খুব হালকা একটু ডিস্টার্ব হয়ে গেলেই আর গেছে ঘুম অনেক অসুস্থও থাকতে পারে ছোট বাচ্চা আসে ওরা রাত্র নটায় ঘুমিয়ে যাবে এখন আপনি যদি এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত আপনার ফুর্তি করেন চিলাচেলি করেন জোয়া দড়ি করেন সহগোল করেন তাহলে তার বাচ্চাটা ঘুমোতে পারবে না কত কষ্ট হচ্ছে এগুলো সবগুলো কনসিডার করতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন একটা বিরতের দিকে যাচ্ছি বিরতের পরে আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী কথা যে ব্যক্তি আল্লাহ আকিন করে সেই জন্য প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে এখন আমরা তিন নম্বরটা আলোচনা করবো নানকানঈ সে জন্য তার কাছে মেহমান আসলে মেহমানের মেহমানদারি করে তার সম্মান যথাযথভাবে দেয় মেহমান আসলে মেহমানের একটা হক আছে এখন হক কতদিন আছে মেহমানের সাথে যদি অনেকদিন থাকে হক কতদিন আছে মেহমানের সাথে যদি অনেক দিন থাকে তাহলে তো কুলানো যাবে না তো আল্লাহ তালা তো এত কঠিন করে দেবে না মেহমানের এসে ছয় মাস আছে তুমি ছয় মাস মেহমানদারি কর ছয় সপ্তাহ আছে পনেরো দিন আছে কুলোনো যাচ্ছে না এত কঠিন বোঝা আল্লাহ আমাদের প্রতি চাপিয়ে দেননি মেহমানের হক দিয়েছেন কয়দিন তিন দিন তিন দিন পর্যন্ত তার হক থাকে এরপরে যদি আপনি মেহমদার না করতে পারেন সে বেচারা আপনার বোঝা হয়ে গেল আপনি হক আদায় করতে পারছেন না করলে তারপরে আপনার স্বভাব হবে না করলে আর গুনা হবে না কিন্তু তিন দিনের ভিতরে যদি মেহমানদারি না করেন তার সঙ্গে দুর্ব্যবহার করেন তার সম্মান না রাখেন তাহলে এটা তার হক আদায় করা হলো না ইসলাম এমন একটা দিন এমন একটা ধর্ম যেখানে শুধু এবারের কথাই নাই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক লেনদেন ট্রানজাকশন মো আমলাত ডিলিং এগুলোর একটা বিরাট ভূমিকা রয়েছে আমাদের জীবনের আমলগুলো নেকিরি পাল্লা জমা হতে থাকবে সেগুলো শুধু নামাজ নয় শুধু রোজা নয় শুধু হজ নয় শুধু জাকাত নয় আমরা আমল আখলাখ বিহেভিয়ার ম্যানার্স কি আচরণ করি কেমন কারভাবে কার হক দেই কার হক নষ্ট করি মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের যে আদাবগুলো আছে এগুলো মেনটেন করি কি না এটা আমাদের এ বাদতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং এগুলা হসন খলোকের আন্ডারে পড়ে উত্তম চরিত্রের কেয়ার হবে পড়ে আর উত্তম চরিত্র হচ্ছে আমলের মধ্যে সবচেয়ে হয়ে দেবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই মেহমানদারি করা কাজটা করা মেহমানদারি করতে গিয়ে অনেক সময় লোকেরা বিরক্ত হয়ে যায় এর মধ্যে যে সবাব আছে ফায়দা আছে এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে বিরক্ত হবে না আর মেহমানের হক আছে সে চলে গেলে বা আমরা মেহমানদারি না করলে আমরা তার হক নষ্ট করার জন্য দায়ী হয়ে যাবে এটা বুঝলেও আমাদের মধ্যে আগ্রহ পায়দা হবে এই জন্য রাসুল্লাহ সাল্লাহ সালাম বলেছেন সয়ী বখারটা হাদিসে মানকানবুল্লাহ আখের কেরাদি আল্লাহ এবং আখরা প্রতি করে সে মেহমানের জন্য মেহমানদারি করুক ঠিকমতো ভালো করে করুক কিলাইয়া রাসুলাল্লা ওয়ামা কেরাদ ও আল্লাহ নবী কতদিন একটা লিমিট করে দেন না নাকি একেবারে লম্বা চূড়া বোঝা হয়ে দাঁড়ালেও করে যেতে হবে তিনি ক্লিয়ার করে দিলেন ফামা থেতুন ফ্যামাকুয়া সদা কাহ তিন দিন পর্যন্ত মেহমানদারির হক আদায় করো এরপরে যদি পারো তাহলে সদকা হবে তার আগে কি ছিল তার আগে ও আজিবা আমাদের দায়িত্ব সদাকা বলতে নফল হয়ে গেল কিন্তু দায়িত্ব সদাকা বলতে নফল হয়ে গেলো তিন দিনের পর নফল হয়ে গেল তার আগ পর্যন্ত রদীবের কাতারে বয়ে গেল তবে এখানে একটা কথা আছে যদি আমাদের একেবারেই কোনো উপায় না থাকে যেমন নিজেরা মেহমানদারি করার মতো কিচ্ছু নাই তা হালাত বরাত করে হলেও চেষ্টা করবে সেটাও যদি না পাওয়া যায় একেবারেই কপর দক্ষিণ অবস্থা বড় বেকায়দার অবস্থা লাফুল্লাহ আফসান আল্লাহ দেখছেন যে আপনার তৌফিক নাই এই জন্য আপনার গুণা হবে না কিন্তু যদি ম্যানেজ করা যায় তৌফিক থাকে তাহলে না করলে গুনা হবে ঠিক তেমনি মেহমান আপনারা বাড়িতে আসছে তিনি চান আপনি ওনার সঙ্গে বসে বসে কথা বলবেন কিন্তু আপনি এত ব্যস্ত আপনার সুযোগ নেই আপনার অনেক কাজ চলে যেতে হচ্ছে মেহমান ঘরে একলা আছে দুধ কাজ চলে যেতে হচ্ছে মেহমান ঘরে একলা আছে যদি পারা যায় একটু সময় বের করে মেহমানের হক আদায় করার চেষ্টা করা আর যদি একেবারে বাধ্য হয়ে যান আপনার সুযোগ নাই ইল্লা নাইনউসআ মানুষের সাহায্যের বাইরে আল্লাহ তালা কিছুই চাপিয়ে দেন না এরপরে মেহমান আসতে থাকতে চায় কিন্তু ঘরে মাত্র এক রুম শোয়ার জায়গা নেই আপনি কোথায় দেবেন মহিলাদের পর্দা লঙ্ঘন হয়ে যাবে অথবা দুই রুম কিন্তু আপনার অনেক ছেলে মেয়ে বড় হয়ে গেছে যদি আপনার এরকম অবস্থা থাকে অন্য কোনো জায়গায় কোনো ব্যবস্থা না করা যায় সেটাও আল্লাহতালা দেখছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে গুণা দেবেন না মেহমানারি করতে পারেননি এই কারণে যদি সাহ্য থাকে যদি উপায় থাকে তাহলে আপনি গুণাগার হবে উপায় না থাকলে আল্লাহ আল্লাহতালা আপনাকে কনসেশন দেবেন আল্লাহ তালার কাছে এরকম কনসিডারেশন সব ব্যাপারেই আছে যেমন আমাদের রোজা রাখার কথা অসুস্থ হয়ে গেছি তাহলে আল্লাহতালা কি বলেছেন এখন তুমি রোজা ভাঙো অসুস্থ হওয়ার কারণে পরে কাজা করে নিও কনসিডারেশন আছে। নামাজ পড়তে পারছি না দাঁড়িয়ে তাহলে কি করে পড়া যায় বসে পড়া যায় দানানো ফরজ আম করা নামাজের মধ্যে ফরজ সেই ফরজকে আল্লাহ ছাড় দিয়েছেন কি কারণে ওদোর আছে আমি অপরাধ আমার সুযোগ নাই দাঁড়ানোর ঠিক তেমনি অসুস্থ হয়ে গেছেন রোজা রাখা যাচ্ছে না ওষুধ খেতে হবে ডাক্তার তিনবার খেতে হবে ডাইজ হয়ে গেছে যারা এমন অসুস্থ হয়ে গেছেন যে কোনোদিনই আর সুস্থ হবেন না তারা ফেদিয়ে আদায় করে দিবেন তাহলে ফরজের মধ্যে ছাড় দিয়েছেন কিনা আল্লাহ তালা কনসেশন দিয়েছেন মেহমানদারি করার জন্য যদি সামর্থ্য না থাকে অসমর্থ লোককে আল্লাহ তালা এমন ফরজ চাপিয়ে দেবেন না যেভাবে নামাজ রোজার জন্য আল্লাহ তালা কনসিডার করেছেন যারা অপরাগ অসমর্থ ঘরে রাখার জন্য কোন রুম নেই কোনো কায়দা ও অ্যারেঞ্জ করেও পারা যাবে না তাদেরকে আল্লাহ তালা এই ফরজের মধ্যেও ছাড় দিবেন কিছু যাদের পাখি সম্ভব আছে তারা মেহমানের হক আদায় করতে হবে আত্মীয় সজন বা পরিচিত বন্ধুবান্ধব এক দেশ থেকে আজ দেশে আপনার কাছে মেহমান হয়েছে এক শহর থেকে আরেক শহরে এসেছেন গ্রাম থেকে শহরে এসেছেন শহর থেকে গ্রামে এসেছে। তার জন্য একটু মেহমানদারি করা এটা তার একটা হক পারত হকটাকে ডিনাই না করা আধুনিক জামানায় নাগরিক জীবনে আরবান লাইফ স্টাইলের মধ্যে অবশ্য অনেক রেস্ট্রিকশন অনেক লিমিটেশন চলে আসে পারে না মানুষ লাইফ স্টাইল এভাবে গড়ে উঠেছে তবুও যতটুকুন সম্ভব হয় সাধ্যের ভিতরে আমরা চেষ্টা করি কারণ হাদিসের ভাষা অত্যন্ত মজবুত করে বলা হয়েছে যে ইমান থাকলে এই কাজ করতে হবে না করলে গুনা হয়ে যাবে আর ওজোর থাকলে আল্লাহ মাফ করে দিবেন। সেটা তো আমরা এতক্ষণ শুনলাম যাই হোক আজকে আমাদের হাদিসের আলোচনা এখানেই সমাপ্ত করতে হচ্ছে আমরা দেখি প্রশ্ন দিয়ে একটা আপনাদের আছে কিনা শেষ করার আগে জি জিম আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে প্রতিবেশী সম্বন্ধে আমার এক প্রতিবেশী আছে দুই ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না এবং মসজিদ থেকে এসে নামাজের জন্য বললে উল্টা পাল্টা বলে দেয় প্রতিবেশী আছে একই পড়ে না কি করেন ভাই বলেছেন প্রশ্নে প্রতিবেশী আছে আমার কিন্তু নামাজ পড়ে না বা দুই ঈদের নামাজ পড়ে মাত্র তাই না আবার কোনো কোনো জায়গায় শুধু জুমা পড়ে এরকমও আছে এরকম মুসলমানের সংখ্যায় বোধ হয় ম্যাজরিটি হয়ে যাবে দুনিয়ার মধ্যে আফসোসের বিষয় এবং কীভাবে এই তাদের সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক রাখা যায় এখন নামাজ পড়ে না বিদায় তো তার সঙ্গে ঝগড়া করা যাবে না আপনি দাওয়াত দিবেন উদু এসব রবিকা বিল হেকাল যে তুমি তোমার রবের রাস্তার দিকে লোকদেরকে ডাক হেকমতের সাথে বুদ্ধিমত্তার সাথে সুনত হাদিসকে ব্যবহার করে আর সুন্দর কথা দ্বারা সেই ঝগড়া করতে আসলে আপনি মোটেই ঝগড়া করবেন না আপনি সবর করবেন সহ্য করবেন তাহলে আপনি মাসা আপনার পুরস্কার কনফার্ম নিশ্চিত হয়ে যাবে আল্লা তালার কাছে এবং যারা এরকম উল্টাপাল্টা করে নবী করিম সাল্লা আসলাম তাদের সঙ্গে অনেক সবর করেছেন আল্লাহ তালা আরও বলেছেন ওয়াইদা খাতমুলা কালু সালামা জাহের লোকেরা তাদের সঙ্গে যখন উল্টাপাল্টা কথাবার্তা বলে তর্ক বিতর্ক করে খামাখা তাদেরকে কষ্ট দিয়ে কথা বলে তারা তাদের সঙ্গে কী করে সালাম সালাম দিয়ে একটু কেটে পড়ে সম্পর্ক কাট করবেন না সম্পর্ক রাখার চেষ্টা করবেন যতটুকুন পারা যায় খোঁজখবর নিবেন অসুখ হলে দেখতে আসবেন তারপরে আপনার বাড়িতে ভালো পাখ হলে একটু খাবার দিয়ে দিবেন এগুলো দিয়ে মনকে নরম করা যাবে নেক্সট টাইমে কথা বলতে সুবিধা হবে আমি ওনাকে করা কথা বলেছি উনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন আমার অসুখ হয়েছে তিনি আমাকে হসপিটালে দেখতে গিয়েছেন বাসায় এসেছেন বাড়িতে এসেছেন একটু ফল নিয়ে যান আম কিনে নিয়ে যান কমলা একটু ফল নিয়ে যান আম কিনে নিয়ে যান কমলা নিয়ে যান মা সাল্লাহ তাহলে এইভাবে আমরা মানুষের মন জয় করব কি জন্য যে আল্লাহ তালা খুশি হবেন আমি আমার একতরফা ভালো ব্যবহার করে যাব। তিনি আমাকে কষ্ট দিলেও আমি সবর করব এটা হলো নবীদের কাজ উম্মতের কাছে আল্লাহ তাহলে এই কাজই চান যদি আপনি দীর্ঘদিন সবর করেন তাহলে দেখবেন রেজাল্ট পেয়ে গেছেন এবং অনেক লোকের এরকম ছিল তার প্রতিবেশী তাকে অনেক কষ্ট দিয়েছে সে দাবাতি কাজ করেছে করেছে করে গিয়েছে করে গিয়েছে বিরক্ত হয়নি খান্ত দেয়নি আল্লাহর ফজলে একদিন আস্তে আস্তে তার দিল নরম হয়ে গেছে এবং সে নামাজি হয়ে গেছে মাঝে মধ্যে তার প্রশ্ন এসেছে এই লোকটি এত ভালো এগুলা নামাজ পড়ে আমি একবারও যাই না আমাকে কত বলে আমি একদিনও গেলাম না দেখুন দশ বছর পরে আল্লাহ তাকে তফিক দিয়ে দিয়েছে পাঁচ বছর পরে তফিক দিয়েছে অনেক লোক বুড়া বয়সে দিনের দিকে এসেছে কি করবেন আপনার যতদিন দাওয়া দিচ্ছেন সবার সাথে হেকমতের সাথে সুন্দর ভাষা দিয়ে আপনার প্রত্যেক দিন স্বভাব কনফার্ম হচ্ছে আপনার স্বভাব বাড়তে থাকছে বাড়তে থাকছে বাড়তে থাকছে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা দেখা যায় হয়তো ফজরের নামাজটাকে জোহরের নামাজের সঙ্গে পড়ে সেই ব্যাপারে কিছু একটু মানে বলেন ফজরের নামাজ অনেকে ঠিক মতো না ঠিক পড়েন না জোহরের সঙ্গে পড়েন এটা অত্যন্ত ভুল ধারণা প্রথমত চেষ্টা করা দরকার আজকাল সবার কাছে অ্যালার্ম আছে মোবাইল ফোন তো সবার কাছেই আছে অ্যালার্ম দিয়ে রাখলে আলহামদুলিল্লাহ উঠার চেষ্টা করলেন এরপরেও আপনি উঠতে পারেননি অ্যালার্ম বন্ধ করে শুয়েছিলেন যখনই ট্যার পেলেন সঙ্গে সঙ্গে উঠে আল্লাহর কাছে তবাই শেখভার করে অনুতপ্ত হই উজু করে আগে নাম আসতে পড়ে ফেলি কিন্তু যে ব্যক্তি জোহরের জন্য অপেক্ষা করলো দেরি করে ফেললে গুণা হয়ে যাবে ঘুমের থেকে উঠেই পড়ে ফেলতে হবে তাহলে বেঁচে গেল আশা করা যায় কিন্তু এরকম রেগুলার অভ্যাস করবে না কোনদিন দিন তখন হয়ে যায় আফসোস করবে এবং পরবর্তী পর্যায়ে উঠার জন্য চেষ্টা অব্যাহত রাখবে আজকে আমাদের সময় এখানেই ছড়িয়ে গেলো আল্লাহ তালা আমাদেরকে তো দান করুন আমরা যেন ঠিকমতো এই হাদিসটা আমল করতে পারি আসসালামু আলাইকুমুল্লা বহ